তারপর সে সন্ধ্যেবেলা বেরিয়ে তার বন্ধু নেক্রের সাথে দেখা করলো আর তার আসন্ন দুর্ভাগ্যের কথা জানালো। হে ভগবান এটা তো সত্যি খুবই দুঃখজনক ঘটনা কিন্তু একদম চিন্তা করোনা তোমাকে শুধু তোমার মূল্য প্রমাণ করতে হবে আমি একটা উপায় ভেবেছি আচ্ছা কি কি মন দিয়ে শোনো আগামী কাল একদম ভোরে তোমার প্রভু তার বউকে নিয়ে বাইরে ঘর বাঁধতে যাবে আর তারা ছোট সঙ্গে নিয়ে যাবে আর তখন বাড়িতে কেউ থাকবে না মতো কাজ করার সময় ওরা বাচ্চাটাকে গাছের ছাওয়ায় শুয়ে রাখবে তোমাকে শুধু ওখানে বাচ্চাটার কাছে বসে থাকতে হবে আর তারপর তারপরে আমি আসব তখন তুমি বুঝতে পারবে নেকড়ির পরিকল্পনা খুবই কুটিল এবং ভয়াবহ ছিল করছিল আর সুলতান বাচ্চাটার কাছে বসেছিল এবং কথা মতো নেকড়ে হাজির হলো। এই তো আমার বন্ধু এবার আমাদের কি করা উচিত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 আর হয়তো কখনো জীবন চাষি ও তার বউ জঙ্গলে গিয়ে দেখলো যে বৃদ্ধ সুলতান তাদের বাচ্চাকে নিয়ে ফিরে আসছে নিরাপদে ও সুস্থ ভাবে তারা সেটা দেখে অবাক হয়ে গেল বন্ধু সুলতান অসাধারণ অসাধারণ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 प्रभुर एक मोटा भेड़ा केानलमना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 জঙ্গলে এসে নেকড়ের কাছে ক্ষমা চাইতে হবে তোমার প্রভুর কাছে মার খাওয়ার জন্য আমি এটা মানতে পারলাম না বৃদ্ধ সুলতান জানত যে তাকে শুধু ক্ষমা চাওয়ার জন্য ডাকা হয়নি নেকড়ে চোটে তার লেজ উপরের দিকে তুলে আমার খুব ব্যাথা করছে ও বন্ধু বিড়াল আমি কখনো তোমার সাহায্য ভুলবো না নেকড়ে আটার বন্ধু পূর্বপরিকল্পিত জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু যখন তারা তাদের শত্রুকে দেখতে পেল তারা ভাবলো যে ওরা একটা খড়গ আসছে ওরা বেড়ালের লেজটাকে খড়গনে করতে লাগল হে ভগবান বৃদ্ধ সুলতান কিভাবে এরকম একটা অস্ত্র জোগাড় করলো মনে হয় না আমরা এদের সাথে পারবো নেকড়ে আর একটা বেড়ালও আছে কিন্তু ওখানে কি করছে যখন বেচারা প্রাণীটি তিন পায়ে লেংচে আসছিল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 ইদুরে বেড়াল ভাবলো যে ওখানে একটা ইঁদুর বুঝি নড়াচড়া করছে পড়লো আর খুব জোরে কানটা কামড়ে দিলো বুনোর সু চিৎকার করে ছুটে পালালো লুকিয়ে আছে ওখানে বাজে বন্ধু হওয়ার জন্য লজ্জা পেয়ে নেকড়ে ধীরে ধীরে নিচে নেমে এলো আর ভয় পাওয়ার জন্য ও আরো লজ্জিত হয়ে পড়ল।